डट ईस टी मानवतार समाधान বাংলা মানবতা সমাধান সম্মানিত সুধি দর্শক ও সকলকে প্রাণালা শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস একজন মুমিন একজন মুসলিম সে যখন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله شهد أن الله رب العالمين منه إلهي شابه أبو محمد صلى الله عليه وسلم تر نبيه شابه منه تخل الله الحكم أبو رسول الله صلى الله عليه وسلم ارتوري كار باہر جوان كونو عودي كار تارار تحق لنا شهد تر باكتی شد تر ভোগ করতে পারবে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে শরীয়ত লঙ্ঘন করে স্বেচ্ছাচারিতা করতে পারবে না এজন্য শরীয়ত হচ্ছে কেতাব ও সুননতের নাম এই কেতাব এবং সুননত কেতাব মানে কোরআন আর সুনত মানি নবী মাহবদ সাল আলী সামনের কথা কাজ এবং সমর্থন এই যে কেতাব এবং সুননত এরই নাম হল শরীয়ত শরীয়তের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে আপনি মুসলিম আপনি মৌমিন কিন্তু রসুল্লাহ আলিউসাল্লামের কাছে নাজিল কৃথ ওহির ইতেবা আপনি করেন নাই আপনি কিন্তু মুসলিম বলে আপনার দাবি বাতুলতা মাত্র হবে আল্লাহ রবুল্লা আলম বলছেন ইত্যাবের কারণ তোমরা ইত্তেবা করো তোমরা অনুসরণ করো ما انزل اليكم من ربكم فتابعوا الارب من طرف থেকে যা নাযিল করা হয়েছে তা অনুসরণ করো আর রবের তরফ থেকে যা নাযিল করা হয়েছে কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এরই অনুসরণ করতে হবে ওয়া লা তাতাবাউ মিন দুনহি ওই ইহিবত দিয়ে আল্লাহর নাযিল ਕੀਤਾ বিধান বাদ দিয়ে কোন ওলি আল্লাহরবুল পরিষ্কারভাবে নিষেধ করে দিয়েছেন কাজেই আমাদের চরম শত্রু কিন্তু আমাদের দুটি একটি হচ্ছে অবিশপ্ত শয়তান সে কিন্তু আমাদেরকে ধ্বংস করার জন্য চায় সে চায় না বনি আদম আল্লাহর সান্নিধ্যে চলে যাক সে চায় না বনি আদম আল্লাহর আবাদত করে এগিয়ে যাক সে কিন্তু চাইবে বনি আদম ঘাটে ঘাটে পদদলিত হোক এবং সে নাফরমানের দিকে মাসিয়তের দিকে চলে যাক আল্লাহ তো তাকে বলেই দিয়েছেন যারা প্রকৃত আমার বান্দা হবে তাদের উপরে তুমি তোমার চক্রান্ত বিস্তার করতে পারবে না এবার এই চ্যালেঞ্জ আল্লাহ আমাদের পক্ষ থেকে নিয়েছেন আমরা যারা সত্যিকার অর্থে আল্লাহর গোলাম হবো সত্যিকার অর্থে আল্লাহ প্রেমিক হব সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হব। তখন আমাদের দায়িত্ব হবে ওই চ্যালেঞ্জটি গ্রহণ করে শয়তানকে কোনো অবস্থায় কাছে আসতে না দেওয়া আল্লাহ বচ্চেন তোমরা অবিশপ্ত শৈতানকে দুশ্মন হিসাবেই চিহ্নিত করো সাবধান তা থেকে দূরে থাকো তোমাদের প্রকাশ্য দুশ্মন জাতশত্রু আর আরেকটা শত্রু আমাদের ভিতরে আসে সেটা হচ্ছে আমাদের প্রবৃত্তি এই প্রবৃত্তি নফস এই নফস কিন্তু এটাকেই গ্রহণ করে শয়তান নফসের এই তাড়না প্রবৃত্তির লালসা সেটাকে শয়তান অনুরণিত করে দেয় উৎসাহিত করে দেয় উচকিয়ে দেয় তখন মানুষ বিভ্রান্ত হয়ে যায় আল্লাহ হাবিবাহা কেন মানবে না সেব কথার ব্যাখ্যা আল্লাহ বলছেন তারা যদি তোমাকে না মানে তোমার ডাক না শুনে তোমার আহ্বানে সাড়া না তোমার দাওয়াত কবুল না করে فعلم تخلت من جنن يو انما يتبعون اهواهم ترকে বল তাদের আহওয়া তদের প্রবৃত্তি অনুসরণ করে থাকে এতে স্পষ্ট বুঝতে পারলেন যে যারা دین মানেনা তারা প্রবৃত্তি পূজারি তারা তাদের নফসকেই ইলাহ বানিয়ে নিয়েছে তার মন যেটা ভালো মনে করবে সেটা করবে মন যেটা মনকে সে ইহ বানিয়ে নিল তাহলে আল্লাহ কোথায় গেলেন আল্লাহর বরং আল্লাহ সুহেনা বলছেন পঞ্চাশ বলছেন যে তার প্রবৃত্তির অনুসরণ করল আল্লাহর পক্ষ থেকে আসার পরেও আল্লাহর পক্ষ থেকে হওয়ার আল্লাহর পক্ষ থেকে কোরআন আসার পরেও আল্লাহর পক্ষ থেকে প্রিয় হাবিব সাল আলী সাল্লাম এসে মানুষের কাছে সত্য স্পষ্ট করে বিবরণ দেওয়ার পরেও যারা এই সত্যকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে তাদের লফ্সের গুল আমি করলু আল্লাহ বলেন ও আমার কেমরা হতে পারে সেই সবচেয়ে বেশি সেই তাতে কোনো পথ প্রষ্ট যারা আল্লাহকে বাদ দিয়ে তাদের প্রবৃত্তিকে ইরাহ বানিয়ে নেয় সেটা কিন্তু আল্লাহ রবুল্লা আলমী বর্সনার ছলে উল্লেখ করে বলছেন সোরেফর খানের তেতাল্লিশ নম্বর আয়াতে বলছেন তুমি লক্ষ্য করেছো। ওই লোকদেরকে যে তার ইলাত্ব করে নত্ব স্বীকার করে নফস যা বলে মন যা বলে তাই করে আজকে দেখেন না পৃথিবীতে মানুষ এই স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়েছে এবং মানুষ যাকে তাকে পূজা করছে মানুষ রসুলের শরীয়তের কোথা আল্লাহর সুতেওয়া শরীয়তের পথে মোটেই তাকাচ্ছে না বরং মানুষ স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়ে পড়েছে কেউবা গরুর পূজা করছে কেউবা বা পূজা করছে কেউবা বা মাছের পূজা করছে কেউবা বা কচ্ছপের পূজাও করছে কেউ বা মূর্তি বানিয়ে জড়ো পদার্থ পাথর তার সামনে দাঁড়িয়ে গিয়ে পূজা করছে কেউ বা তুলসী পাতা একটা গাছ তার সামনে গিয়ে নমস্কার দিচ্ছে কোথায় মানুষ বসল সেই পূর্বের জাহিলি যুগের রেওয়াজ আমাদের ভিতরে এখন চালু হয়েছে কেন চালু হয়েছে কারণ একটাই যে এলাহ আল্লাহকে বাদ দিয়ে নশ্বকে বানিয়ে নিয়েছি আর নশ প্রবৃত্তির তাড়া আমাদেরকে অন্ধত্বের দিকে ধাবিত করছে আল্লাহ সু হ্যান হুতাহ আমাদেরকে বলে দিয়েছেন প্রবৃত্তির তাড়া আমাদেরকে ধ্বংস কেন না প্রবৃত্তি কখনো সত্যের উৎস হতে পারে না সত্যের মাপকাঠিও হতে পারে না সত্যের মাপকাঠি একমাত্র আল্লাহ সু হান তিনি যা সত্য বলবেন তার রসুল যা সত্য বলবেন যা ব্যাখ্যা দেবেন এর বাইরে আর দিন হতে পারে না ইসলাম হতে পারে না মুক্তির পথ হতে পারে না সবগুলি গুমরাহী বাতিল ভ্রষ্টতা যতই ইজম ও মতবাদের স্লোগান দেওয়া হোক না কেন মানবতার মুক্তির যত স্লোগান দেওয়া হোক না কেন হিউম্যান রাইটস এর কথা যত বলা হোক না কেন হককুল ইনসান নিয়ে যত চিৎকার দেওয়া হোক না কেন আল্লাহর আলমী ওর আনে এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ সালিম তার মানিসম মানবাধিকারের যে বক্তব্য দিয়ে গেছেন এর যে চূড়ান্ত বক্তব্য পৃথিবীতে কোনোদিন আসবে না কোনোদিন আসবে না কোনোদিন আসবে না এবং মোহাম্মদ সাল আলী ইসলামের পরিকার বাইরে কোথাও শান্তি পাওয়া যাবে না শান্তি একমাত্র এই আল্লাহর বিদানের কাছে আত্মসমর্পণ করা কাজে আমরা যতই মুমিন বলে দাবি করি না কেন আমরা যদি আমাদের প্রবৃত্তিকে কোরআনের কাছে হাদিসের কাছে আত্মসমর্পণ না করাতে পারি তাহলে তো আমরা কিসের মুমিন হল দুর্ভাগ্য যে আমাদের সমাজেও ইচ্ছি দেখা যাচ্ছে যে মুসলিমরা আমরা মুসলিম কিন্তু কোরআন বলছে এই কাজটা করো না হাদিস বলছি কাজটা করো না তখন বলছে না মন মানে না সে মনের পূজার গুলামী করতেছে আল্লাহ এর চেয়ে কোথাও নির্লজ্জ কাজ এবং ধ্বংসের কাজ হতে পারে বলাই বা হইল শুধু ও দর্শক বৃন্দ ভ্যান হায় না এদের ধ্বংসলীলার কথা উল্লেখ করে বলছেন ফা যে লোকটি বাগাওয়ী লঙ্ঘন করলো সীমা লঙ্ঘন কে সীমা লঙ্ঘন করে যে লোকটি সবচেয়ে বেশি আত্মহংকারী হয় সেই সীমা লঙ্ঘন করে শুধুও দর্শক বৃন্দ সময় হলো একটি বিরতির আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে আসব আপনাদের সাথে এই পাখি আলোচনা সমাপ্ত করতে ততক্ষণে আপনারা আমার দৈ সাথী থাকবেন ধন্যবাদ অশান্তের বৃষ্টিতে যে মর শবুদ হয়ে ওঠে মরুভূমি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 না তুলে রেখে পাবে নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ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 সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষামূলক অথবা ধর্মীয় যাই হোক না কেন যুক্তিপূর্ণ পরিষ্কার উত্তর পেতে দেখুন আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন প্রশ্ন করার সাহস করুন দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় বিরতির পর আপনাদের কি আপনাদের স্বাগত জানাচ্ছি সেই তো করবে যে আল্লাহর গোলাম হবে আল্লাহর জমিনে আল্লাহর ফকুমের উপরে মাথা উঁচু করে দাঁড়াবে এই দৃষ্টতা একজন মমিনের হতে পারে না মানলাম সারেন্ডার করলাম টু শব্দ করব না কে আত্মহংকারী আল্লাহ বলেন আর দুনিয়ার জিন্দগি নিয়ে প্রভাবিত হয়ে গেল দুনিয়া চাই দুনিয়া চাই এবং দুনিয়াকে পাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়ল ফাইমা কি তার ঠিকানা হচ্ছে জাহাইম জাহান্নামের ওপর নাম দুজকের ওপর নাম জাহিম সে জাহিম সেখানে তাকে অবশ্যই যেতে হবে ঠিকানা হলো জাহিম এতে স্পষ্টত প্রমাণ পাওয়া যাচ্ছে যারা প্রবৃতি পরায়ণ হবে তাদের হল জাহান্নাম তাদের ধ্বংস অনিবার্য আজকে আমরা দেখতেছি এই জগতে যারা এইভাবে প্রবৃত্তি পরায়ণতার ঘোরাকে দৌড়াইয়া জীবন চালাই এসে যৌবনকে বিনষ্ট করেছে একসময় এসে সারেন্ডার করছে বলছে হায় সব হারিয়ে ফেলেছি কোথায় যাবো কিন্তু প্রিয় হাবিউ সাল্লাইসাল্লাম আমাদেরকে কত সতর্ক করে দিয়েছেন আমরা তো সাবধান হইনি সতর্ক হইনি যদি হতাম তাহলে এই বিপদগ্রস্ততা আমাদেরকে পাকড়াও করতে পারতো না আমরা সুশীল হিসাবে সুশৃঙ্খল জীবন জীবনযাপন করতে পারতাম শুধুও দর্শক কিন্তু আল্লাহর আনুগত্য মানুষকে জান্নাতে নিয়ে যাবে এবং প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে প্রবৃত্তিকে প্রবৃত্তির লালসাকে অবদ্বিত করতে পারলে আপনার সফলতা নিশ্চিত হবে দুর্ভাগ্য যে আজকে আমাদের সমাজেও সেটা ঘটছে মুসলিম সমাজেও হাদিস বললে কোরআন বললে সেটাকে মানা হচ্ছে না হয়তোবা দলীয় অজুহাত দিয়ে হয়তোবা অনুসরণীয় কোনো ব্যক্তির অজুহাত দিয়ে হয়তোবা কারো নামে অথবা নিজের অহংকারে কোনো কারণে আমরা হক থেকে সরে যাচ্ছি এবং প্রবৃতি পরায়ণ হয়ে পড়েছি মুক্তি একমাত্র সম্ভব আল্লাহর আনুগত্য এবং তারত্যের মধ্য দিয়ে সাথে বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে সফলতা নিশ্চিত রয়েছে এই জন্য আল্লাহ হ্যানা বলছেন ওনামি যে লোকটি এই ভয় করে যে তার নবের সামনে দাঁড়াবে কিভাবে দাঁড়াবে কিভাবে জবাব জবাবদেহি করবে মহান সামনে দাঁড়িয়ে কি জবাবদেহী করবে এই অনুভূতি হবে যে থাকবে। আমি আমার মালিকের কাছে দাঁড়িয়ে কী জবাব দেব কি নিয়ে যাব রিক্ত হস্তে আমি দাঁড়িয়ে কি বলবো? এই কাকুতি বিনোতি যার ভিতরে থাকে এই ভয় যার ভিতরে থাকে সাথে সাথেই তার নফসের কুতারণা কুপ্রবৃত্তি সেটাকে সে নিষেধ করে পালন করে রুখে দেয় অর্থাৎ প্রবৃত্তির পিছনে সে দৌড়ায় না প্রবৃত্তিকে অবদমিত করে নিয়ন্ত্রিত করে আল্লাহ সুহায় তালার হৌফ ভয় তার ভিতরে প্রভাব বিস্তার করে এবং সে সংযত জীবন যাপন করে আল্লাহ সুহায় ত فإن الجنة هي المأوى <سؤال> وفي النقطة التي تقولها لكن الله رب العالمين دوري قوتا ملتا اكتبت الله بأي الله خوف قيامة الله بأي داري حساب دي تهبي الله بأي إنا إلينا إيابهم ثم إنا علينا حسابهم تهدر شكل أمر بأي اشترى اما أنه تهدر حساب اي جنة او بأي الله بأي এটা যার থাকে সে প্রত্যেকটি কাজ করার সময় সে হিসাব করে করবে তখনই কুপ্রবৃত্তি নফসের লালসা এবং প্রবৃত্তির তাড়না তার সামনে এসা এসে যাবে সে লড়াই করবে প্রবৃত্তিকে অবদমিত করে নফসের গুলামীকে প্রত্যাখ্যান করে আল্লাহ সুহানা হো তা আল্লাহ গোলামের দিকে ফিরে যাবে দুটি কথা আল্লাহর ভয় সাথে সাথে প্রবৃত্তির তাড়নার বিরুদ্ধে লড়াই এটা যদি করতে পারা যায় আল্লাহ বলছেন কিন্তু মানুষের ভিতরে প্রবেশ করে প্রবৃত্তির তাড়না লোভ লালসাগুলিকে আকর্ষণীয় করে মোহনীয় করে এমনভাবে মানুষের সামনে তুলে ধরে তখন মানুষ অজান্তেই নাচতে শুরু করে অজান্তেই হেলতে শুরু করে অজান্তেই দুলতে শুরু করে অজান্তেই পাপা ছাড়ে লিপ্ত হয়ে যায় এটাই হচ্ছে নফস সে সারেন্ডার করে ফেলল শয়তানের প্রবঞ্চনার কাছে যদি ওই সময় সে শক্ত থাকে আর বলে যে আমি আল্লাহ ও তার রসুদের হকুমের বাইরে যাব না যতই সুন্দর লোভনীয় প্রস্তাব আমাকে দেওয়া হোক না কেন আমি তা প্রত্যাখ্যান করবো তখন কিন্তু সে প্রবৃত্তির বুদ্ধে লড়াই করে বিজয়ী হবে আর যে লোকটি বিজয়ী হবে তার জন্য অবশ্যই আল্লাহ রবাহ বলছেন তার ঠিকানা হবে জান্ন এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে আজকের এই জগৎ সংসারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু আমাদের নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছি এবং আল্লাহ ও তার রসুলের মোহাব্বতকে অগ্রাধিকার দিচ্ছি না অতচ আল্লাহ আলা বলে দিয়েছেন নবী তুমি বলে দাও ইনফান যদি তাদের বাপদাদারা ও আবনা সন্তান সন্ততিরা ও ইকানোর তাদের নিকটাত্মীয় তাদের ওই সঞ্চয় করেছে সেগুলি এবং ওই ব্যবসা প্রতিষ্ঠান যা ধ্বংস হওয়ার আশঙ্কা করে এইগুলি যদি আল্লাহ এবং তার রসুল ও আল্লাহর প্রতি জিহাদের চেয়ে বেশি প্রিয় হয় অর্থাৎ যারা আল্লাহর মহাব্বতকে রসুলের মহাব্বতকে এবং ইমানের দাবির কাছে এই মহাব্বতকে সে অগ্রাধিকার দিতে পারল না বরং পার্থিব পার্থিবকে অগ্রাধিকার দিল দুনিয়ার মাহাব্বতকে অগ্রাধিকার দিল তাদের পরিণতির কথা আল্লাহ বলছেন তাহলে জন্য তারা অপেক্ষা করে আল্লাহর আমর আদেশ আসা পর্যন্ত এটি দুটি অর্থ বহন করতে পারে তারা অপেক্ষা করুক তাদের উপরে অপরিনাম দর্শিত এসে ধে আসতেছে বিপদ গজব আসতেছে তারা অপেক্ষা করুক কিয়ামতের সেদিন পর্যন্ত যেদিন আল্লাহ রব্বুল আলমিন সবকিছু ধ্বংস করে দেবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আবার সকলকে ডাকিবেন অনুফিখাফিস দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে সব যখন হাসরের মাঠে উঠবে সেদিনের জন্য অপেক্ষা করুক পিয়া নবী কাপড় থাকবে না তাদের পায়ে কোনো জুতা থাকবে না এবং তাদের খতনা করাও থাকবে না যেমন ভাবে এসেছিল দুনিয়ায় নিঃস্ব অবস্থায় একাকি এসেছিল কবর দেশে যাবে একাকি হাসরের মাঠে উঠবে একাকি আল্লাহর একে একে আল্লা হাজিরাতে হবে পৃথিবীর কোন শক্তি সেদিন কিন্তু কেউ কাউকে ঠেকাইতে পারবে না সুতরাং আজকে যদি আমরা প্রবৃত্তির তাড়নায় পড়ে পাটটি লালসার সেই যৌলুষে হারিয়ে গিয়ে আমরা যদি আহা যদি আমরা আল্লাহ তার আনুগত্য করতাম তাহলে তো আমরা বিজয়ে লাভ করতাম দুর্ভাগ্য আমরা আমাদের নেতৃস্থানীয়দের অনুসরণ করেছিলাম ওরা আমাদেরকে বিভ্রান্ত করেছে পথ থেকে আমাদেরকে ডাইভার্ট করে দিয়েছে হক থেকে বিচ্ছ্যুত করে দিয়েছে হে আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দাও লাভ হবে কি সেদিন সেদিনের সেই প্রার্থনা সেদিনের আহাজারি উৎকণ্ঠা কোনো লাভ হবে না সুতরাং সময় যখন আছে তখনই সময়ের গুরুত্ব দিন এইজন্য আল্লাহ ও তার রাসূলের كان সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে আর এটাই হলো ইমানের দাবি। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। একজন মানুষের কাছে তার জীবন ওর চেয়ে এবং তার পিতা সন্তান সব কিছুর চেয়ে যতক্ষণ সে ইমানদার হতে পারবে না শুধু বৃন্দ প্রবৃত্তি করতে হবে এবং আল্লাহ আল্লাহ কোন দিলে কোনো মৌমিনা নারী সেখানে তার অবিমত পেশ করি সেটাকে পাঠিয়ে দেবে এইরকম কোন অধিকার কোনিনের নাই তার বক্তব্য হলায় না শুনলাম মানলাম এই জন্য আল্লাহ রবীন্দিন তোমার কসম তারা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ না তাদের বদ্ধকার বিষয়ে তোমাকে ফায়সালাকারী হিসাবে মেনে নেবে মনের সংকোচতা উজাড় করে দিয়ে সর্বান্ত করে নেবে না এর কাছে প্রবৃত্তিকে যতক্ষণ পর্যন্ত সারেন্ডার না করাবে ততক্ষণ মতো ইমানদার হতে পারবে না অতএব আমাদেরকে বিষয়টি ভালো করেই উপলব্ধি করতে হবে আমরা আজকের আলোচনার মধ্য দিয়ে জানতে পারলাম যে শরীয়ত মানতে হবে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না প্রবৃত্তির অনুসরণ মানুষকে ধ্বংস করে আর শরীয়তের অনুসরণ মানুষকে নিয়ন্ত্রিত পথে পরিচালনা করে আল্লাহ ও তার সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং কোরআন মুহের বিপরীত কোনো কথা বলা যাবে না তাই আসুন আমরা এই সত্য কথাগুলি উপলব্ধি করে ও হাদিসের মর্মুলে জমায়েত হই আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে দান করুন আমিন ওয়া ওয়বীন মহমদ ওয়ালি ওসহ আজমাইন ওকুম ও রহমত ওবরক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 रक्षा कारी देख सवार रक्षा कारी आज सन्ध्या साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे बांगल्प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 मुनाफा दीयोग कर रास्ता मानव